মানবতার সমাধান <try>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 দুনিয়ার মহকুমিয়ে আখের হাতের লোভ পয়দা করে সেই ধারাবাহিকতা আজকে যে হাদিস আমরা শুনবো সোহিয়াল বখারি থেকে সেটা বর্ণনা করেছেন ইমরান বিন মাইসারা হজরত সাইদিন জুবাই রাজু হজরত আবদুলাইবিন আব্বাস রাজিউল আনু বর্ণনা করেছেন মূল রাবি হচ্ছেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তিনি বললেন যে রসুল্লাহ সাল্লসিম মসাদ করলেন অরুদাত আলাইয়াল উমাম ইয়ামু মাহুল উম্মাহ যে আমাকে একবার দেখানো হলো বিভিন্ন জাতি বিভিন্ন উম্মতকে তাদের নবীদের সাথে কোন নবীর সাথে কত উন্ম্মত থাকবে এরকম দৃশ্য আমাকে দেখানো হলো দেখলাম যে কোনো কোন নবী তার সঙ্গে রয়েছেন একটা বড় দল উম্মতের কোনো কোনো নবীর সঙ্গে দল এত বড়ো নয় অল্প কয়েকজন মাত্র তার উম্মত খুব কম সংখ্যক কোনো কোনো নবীর সঙ্গে মাত্র জনাদশের কাছে উম্মত আর বেশি নাই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 সেনাদার তুফাইদা সাফির আবার হঠাৎ করে দেখলাম বিশাল এক উম্মতের দল অনেক বড় তখন আমি বললাম ফাকুল তু ইয়া জিব্রিল হাউলাই আমি বললাম হে জিব্রিল এত বড় দল দেখি যে এগুলো কি আমার উম্মত নাকি কারণ ওনার তো আশা আছে ওনার উম্মতের দল অনেক বড় হবে গলালা এইটা আপনার উম্মত না এটা অন্য উম্মত অন্য রেওয়াজে আসছে এটা সম্ভবত মুসা আল আছে আমার উম্মত ওলা কিন্দুর ইলাল ওফক এগুলো আপনার উম্মত নয় আপনি দিগন্তে আবার দেখেন দিগন্তের দিকে তাকান ফনাদুফা আমি যখন দিগন্তর দিকে তাকালাম আকাশের দিকে তাকালাম দেখি বিশাল দল আগে তো কিছুই না তখন বললেন হাউলাই উম্মাতুক এই বিশাল দল হচ্ছে আপনার উম অনেক বড় সাইজ এর মধ্যে আছে উম্মতের মধ্যে হাউলাই সাব আলফান কোদ্দা মহুম আর এই উম্মতের বড় দলের মধ্যে সবার আগে সত্তর হাজার দেখা যায় আলাদা। আলাদাটি থা ইউর এই সত্তর হাজার আগে আগে যেগুলো আছে এগুলো আপনার উম্মতের ওই সৌভাগ্যশালী লোকগুলো লাখরাতে কোনো হিসাব দিতে হবে না তাদের কোনো আদাব হবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কুলতুয়ালিমা আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল সালামকে এত মর্যাদার আসন তারা কি করে পেল কোন আমলের কারণে আল্লাহ তারা তাদেরকে এত ফজিলত দান করলেন কানু ওয়ালা ওয়ালা ইতাওয়াক্কালু। তিনি বললেন তাদের বৈশিষ্ট্য ছিল তারা ইক্তেয়া করত না তারা কেউ করতো না কেউ মানে হচ্ছে কারো ইঞ্জুরি হয়ে গেলে অর্থাৎ কেউ আহত হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য এখনকার জমানার মতো আগের জামানায়।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 তিনি বলেন যে শেখ দিলো চিকিৎসা হয় আর হেজামা কাপিং শিঙ্গা দেওয়া শিঙ্গা দেওয়া শুনলে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন আখিরই জমানায় আমাদের সময় সিঙ্গার দেওয়ার কাজ করে কারা বেদের লোকেরা যাদের কোনো লেখা নাই পড়া নাই না দিনের কোনো শহীদ তরিকা ফলো করে নাইদার তারা কোনো মেডিকেল সায়েন্সের কোনো তরিকা ফলো করে এগুলা কিছু কুসংস্কার ভিত্তিতে সিঙ্গা দেওয়া হয় কিন্তু অরিজিনাল সিঙ্গা দেওয়া একশুন রসুল্লাহ সিঙ্গা দিয়েছেন এবং তিনি যখন মেরাজে গিয়েছেন তখন জিব্রাইল আল্লাহ আসালাম ওনাকে বলেছেন আপনার উম্মত বলবেন হেজামা করতে সিঙ্গা দেওয়াইতে বেশি করে শিঙ্গার দিলে শরীরে অনেক রোগ বালাই দূর হয়ে যায় আরব দেশে কোনো কোনো জায়গায় এখনও শ্রহী তরীকায় সিঙ্গা দেওয়ার ব্যবস্থা আছে স্বয়ং রসুলাম প্রায় করতেন মাথা ব্যথার জন্য এখানে সিঙ্গা দিতেন তো যে হাদিস থেকে বলছিলাম তিনি বলেন যে শিঙ্গা দেওয়ার মধ্যে চিকিৎসা আছে আর এই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 এটার উপরে আমাদের দেশে লেখাপড়া কম হয় এত অঞ্চলে আরব দেশে অনেকেই এই জিনিসটা ভালো করে জানেন এবং তাদের মধ্যে আমলটা ভালো আসে স্পেসিফিক কিছু বাছাই করা আয়াত পড়ে একজন রুগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়লে চূড়া থেকে শুরু করে বিভিন্ন চূড়া আয়াত কুল তিন কুল পড়ে শেষ করে প্রত্যেকটা চূড়া পরে ফুঁদিলে প্রত্যেকটা চূড়া পরে ফুঁদিলে রুকিয়া হয় এবং তার সঙ্গে কিছু দোয়া আছে হাজির শরীর থেকে এগুলো পড়লেও রুকিয়া হয় বিসমিল্লা আকিক মিনকুল শাহী উদিক মিনসারিকুল আইনিন আল্লাহ হইয়া শিখ এগুলো পড়লে ফুঁ দিলেন মাথায় হাত রেখে পরে ফু দিলে বিশেষ করে যখন মানুষের কোনো জিন থেকে ডিস্টার্ব হয় জিনভূত ধরে বলে যে দেশে জাদুটনা করলে সায়ং রসুল্লাহ সাল্লা জাদুটোনা হয়েছে ওনাকে জাদুটোনার শিকার বানানো হয়েছে জিবরিল আলিয়া ওনাকে পরে পরে ফুঁ দিয়েছেন আর বলেছেন তিন ফু দিলে সাহাবিদিনকে শিখিয়ে দিয়েছেন যাদের একশো রাষ্ট্র হবে এগুলো হাদিসে আছে তাই না এগুলোর আমল আমাদের দেশে কম এগুলো যারা আমল করে তাদের মধ্যে আবার শেরিক বেদে বেশি যারা সেরিক বেদে আত করেন না তারা আবার এগুলোর ধারে কাছে যান না তো একটা আছে হালাল ঝাঁড়ফুঁক আরেকটা আছে হারাম ঝাড়ফুঁক তো আরব দেশেও এইরকম হারামগুলো ছিল সেগুলো তারা করত নবী করি সাল্লা সাল্লাম সেগুলো নিষেধ করেছেন বিকল্প ইসলামিক ঝাড়ফুঁক দিয়েছেন সুরাফ আতেহা যারা সাহাবিরা রুকিয়া করেছেন ভালো হয়ে গেছে তিনগুলো নবী করিম সাল্লাহ আসালাম নিজে আমল করতেন জেবরাইল আলসালাম ওনাকে দোয়া পড়ে ফু দিয়েছেন তো এগুলো সুন্দর এটা একটা আরেকটা আলাদা সাবজেক্ট তো এই রুকিয়া করার কাজটা ওলা ইয়াস্তার কোন মানে রুকিয়া চায় না আমাকে রুকিয়া কর এই কাজ করে না যারা তারাও জান্নাতে যাবে বিনা হিসাবে তাহলে রুকিয়া তো ভালো জিনিস রুকিয়া করা তাহলে খারাপ হল যাবি এটা নিয়ে আমরা একটি পরে আলোচনা করবো ইনশাল্লাহ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 মুসলমানদের মধ্যে এগুলো থাকবে কেন এগুলো কুসংস্কার ঘর থেকে সকালবেলা বের হওয়া যাবে না যদি ঘর ঝাড়ু না দেওয়া হয় কে বের হয়ে গেলে সর্বনাশ একটা অসুবিধা হয়ে যাত্রা নাস্তি পঞ্জিকায় কি লাখে যাত্রা নাস্তি আর ওটা করলে যাত্রা শুভ আরব দেশে এই তাতাইয়ের কেন বলে তয়ির থেকে তয়ের মানে হলো বার্ড পাখি একটা লোক বের হয়ে গেছে ঘর থেকে পাখিটা এদিক থেকে সেদিকে গেলে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 করবে না এই সমস্ত ফাল নামা খাবনামা অথবা এই সমস্ত এই লক্ষণ কুসংস্কার এগুলার ভিত্তিতে তাদের কাজের ক্ষতি হবে ভালো হবে এগুলো পরোয়া করে না তিনটা কাজ না করার কারণে তারা জান্নাতে বিনা হিসাবে চলে যাবেন তাদের নাম্বার হচ্ছে সত্তর হাজার তারা কি করে না এক নম্বরে লাইক তেমন তারা কেয়া অর্থাৎ লোহা গরম করে সেঁক দেওয়ার কাজ করেন না চিকিৎসার জন্য। তারা রুকিয়া করার জন্য কাউকে আহ্বান করে না আমাকে রুকিয়া করে দেওয়া এটা বলে না আর তারা এইরকম কুসংস্কার যাত্রা শুভ নাস্তি হতে পারে কোনো হরকতের কারণে কোন কিছু নড়াচড়া করার কারণে কোনো কাজ এইভাবে করার কারণে ওইভাবে না করার কারণে কোনো ক্ষতি হতে পারে লাভ হতে পারে এরকম বিশ্বাস করে না এই লোকগুলো সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সাহাবিদের একটা সমাবেশে হাজির সাহা তিনি বললেন যিনি সাহাবি হাজির বর্ণনা করেছেন আব্দুল আব্বাসমা বলেন যে ওই সময় হঠাৎ করে এক সাহাবি ছিলেন ওকা শাহ তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে কিছু একটা বললেন সে বলার কথাটা আমরা বিরতির পরে হাদিসের বাকি অংশ আমরা শুনবো ইনশাআল্লাহ অবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত থেকে কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে তুলে ধরার নিয়ে জাহাঙ্গীর कथाजे इतिब क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग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 দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা হাদিসি বর্ণনা করছিলাম যেখানে ইমনি আব্বাস বললেন সত্তর হাজার লোকের কথা যারা বিনা হিসাবে জাননাতে চলে যাবে কেমতি দিন যারা লোহা শেখ দিয়ে চিকিৎসা করে না এবং যারা লুকিয়া চায় না এবং যারা অন্ধবিশ্বাস অথবা কুসংস্কারে বিশ্বাস করে না এই সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তখন ওকাশ নামে এক সাহাবি রাজি আল্লাহ আনহ দাঁড়িয়ে গেলেন তিনি এই সত্তর হাজার লোকের সৌভাগ্যের কথা শুনে নিজে খুবই উৎসাহিত হলেন ওঠে বললেন ইয়ারাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন উদুহানি আমার করেন আল্লাহ যেন আমাকে করে দেন সত্তর হাজার ভিতরে উনি চান্স পেয়ে গেলেন আল্লাহ তালা ওনাকে এই খুলে দিয়েছেন ওনা সৌভাগ্য দেখি আরেকজন উঠলেন আহ আমার জন্য আল্লাহ করে দেন তিনি ফেলেছে তোমার আগে আর হবে না আল্লাহ তালা একজনকে বরাদ্দ করে দিয়েছিলেন আমাকে প্রশ্ন করার জন্য গন আর সুযোগ নেই এখানে অকা সারা দিয়ে সবাইকে উনি কিন্তু শুধু এই দোয়ার কারণেই পার হয়ে যাননি তিনি নিজের উপযুক্ত ছিলেন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন মক্কা থেকে হিজরত করেছেন অনেক স্যাক্রিফাইস আছে উঁচু মানের সাহাবি কিন্তু তিনি তার এমন এই পর্যায়ের আছে যে রসুলুল্লা সাল্লাম দোয়া যোগ হলে তিনি ওই শত্রু হাজারকে ধরতে পারবেন ওনার লেভেলও এটা হাই ছিল এমনকি তিনি পরবর্তী পর্যায়ে শাহাদত অর্জন করেন অক্কা সারাদি আল্লাহু আনহু চান্সটা পেয়ে গেলেন পরে আল্লা নবী অন্য চান্স কেন দিলেন না অনেক উত্তর মহাদেশিনী কেরাম এবং ওলামায় কেরাম আলোচনা করেছেন অনেকগুলো উত্তর আছে একটা হচ্ছে যে এভাবে তিনি যদি দিতে থাকেন তাহলে তো সবাই একজনের জন্য লাইন দেবে দিন শ্বাস হবে না সব সাহাবি আসবে আমাকে জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন সবাই তো দোয়ার ভরে ভরসা করবে আর আমল তেমন করবে টরবে না কিন্তু এই সাহাবির আমল আছে তিনি উপযুক্ত একজনকে দিয়েই তিনি বাস করে দিয়েছেন এবং এই দরাদা খুলতে চাননি এখন আমি আর আরেকটু আলোচনা করতে চাই এই যে রুক্রিয়ার কথা আসলো যে ওলা ইয়েস্তার কোন তারা রুকিয়া করবে না এইটা অনেকের জন্য কনফিউশন হয়েছে আমি যে একটু আগে বলেছি রুকিয়া সারা এই শরীয়তের ঝাঁড় ফুঁক যেগুলো আছে শরীয়ত মতো এগুলো আমাদের দেশে নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হয়েছে বেদাশেরেক ঢুকে গেছে তাবিজ তুমার লেখা হয় এবং তাবিজ তুমারের মধ্যে কিছু কোরআন থাকে কিছু হাদিস থাকতে পারে কোন সময় আয়াতুল কুরসি থাকে তিন কুল থাকে আবার সেরেক থাকে আবু বকর অমর ওসমান আলী সেরেক হয়ে গেল আবার কোন সময় বিভিন্ন নাম্বার দেওয়া থাকে সবগাথা নাম্বারগুলো এগুলো জিনকে ডাকার কোড কোন সময় আবার সেখানে দেওয়া থাকে ইয় বা দুহ ইয়া কিতমির এগুলো লেখা থাকে আবার বিসমিল্লাও লেখা আসে আবার আয়াতুল কুরসিও লেখা আসে তাই আয়তুল কুসি বিসমিল্লা এগুলো লেখে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য যে কোরআন হাজিজ বিসমিল্লা আতুল কুসি অসুবিধার কিছু নাই আর কিতমির আর বুদ্ধ কি জিনিস আরবিতে এগুলো মুসলমানরা জানে না তখন এগুলো কিন্তু জিন সর্দারকে ডাকা হয় আর জিন সর্দারের নাম ধরে লেখা হয় ডাকা হয় তখন এটা শেরক হয়ে যায় এই জন্য তাবিজের মধ্যে শেরেক মেজরিটি তাবিজে এই কারণে এবং ঝাড়ফুঁকো যেগুলো করে আমাদের দেশে সময় কিছু কোরআন হাজিজ পরে কেউ করে এগুলা তো ঠিক থাকবে যেমন তিনকুল পরে নবী করিম ফু দিয়েছেন এবং তিনি মায়ের সারা দেওয়ার আনাকে বলেছেন যখন অসুস্থ হয়ে গেছেন আমাকে ফুঁ দাও তিনকুল পরে ফুঁ দাও তাহলে পরে ফু দেওয়া যায় এই ফু জায়েজ ফু এই জায়েজ ফুকে না জায়েজ তরিকায় ব্যবহার করে তার সঙ্গে কিছু মন্ত্র মন্ত্রন্ত্রযোগ করে অনেক তদ্বিরওয়ালা আছে মন্ত্রযোগ করে তাবিজ যোগ করে নবী করিম সাল্লা সাল্লাম এমন করেছেন কি ফু দিতে বলেছেন তিনি তাবিজ রেখতে বলেছেন কোনদিন পরেননি কোনো একটা হাদিস বের করেন তিনি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 আর এগুলোর কারণেই আসলে আরও যত সের কলা তাবিজ থাকবে তত কিন্তু জিন আরও বেশি করে আঁকবে দূর হত দূরের কথা আরও বেশি করে আঁকবে এখন রুপিয়া সারা এই আর কথা বলছিলাম যে এটা তো ভালো জিনিস এটা তো জায়জ আছে এ বিষয়ে এখানে হাদিসে বলা হলো তারা রুকিয়াও করবে না হ্যাঁ এই জন্য কেউ এটা অর্থ নিয়েছেন শাব্দিকভাবে তারা লিটারেললি নেন তারা বলছে না রুকিয়া করা ঠিক হবে না জায়জ আছে কিন্তু না করা ভালো না করলে বিনা হিসাবে জানলাতে যাওয়া যাবে এটা ভুল ধারণা ইবিন হাজার আস কালানী রহমতুল্লাহ আলী ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন ইমামী তাইমিয়া রহমতুল্লা আলী বলেছেন এখানে একটা হয়ে গেছে কারোর আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক হয়েছে রুকিয়া যদি খারাপ জিনিস হয় বিনা হিসাবে জানাতে যাওয়া যাবে না তাহলে স্বয়ং রসুল্লা ইসলাম কেন রুকিয়া করবেন নিজের জন্যে জিবরিল্লাহ ইসলামী সেই কেন রুকিয়া করে ফুঁদিবেন কেন তিনি আবার ওনার উম্মদকে বলেছেন তোমরা কেউ যদি রুকিয়া জানো রুকিয়া পড়তে পারা তাহলে তোমার ভাইদেরকে পড়ে একটু ফায়দা দাও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 আবার কোন কোন রুকিয়াতে শেরেক নাই যেমন এক সাহাবে ইসলাম কবুল করেছে তিনি বলেন ইয়ারসুল্লাহ আমরা তো আগে রুকিয়া করতাম বিভিন্ন জিনিস পড়ে এখন ইসলামের পরে রুকিয়া করা কি জাহেজ হবে তিনি বললেন আর এই তো আলাইয়া রোকা তোমাদের কি রুকিয়া পড়া আমাকে শোনাও শুনে তিনি বলেন যে শেরেক নাই ঠিক আছে পড়ো সেরেক আছে এটা হবে না তাহলে এ রুকিয়া সেরেকলা রুকিয়া আছে হবে না আবার পড়ার হাতে সে রুকিয়া আসে এ ব্যাপারে কোনো আপত্তি নাই আবার কিছু রুকিয়া আছে। সেরকাই কোরআন হাদিসও না এমনি সাধারণ সেগুলোকে এই হাদিসে কেউ কেউ মনে করেছেন ওই রুকিয়া গুলোকে নিষেধ করা হয়েছে যে এগুলো না করলে তাহলে জান্নাতে যাবে। আর এতে করে ইসলামী যেটা আছে এতে কোনো আপত্তি হবে না কারণ স্বয়ং রসুল্লাহ আমল করেছেন কোরআন এবং হাদিস এবং দোয়া এবং দেখের আল্লাহর নাম এখানে তো কোনো আপত্তি থাকার কথা না এরপরে কেউ কেউ বলেছেন যে এগুলা যদি করে কেউ আসেন আপনাকে রুকিয়া করে দেই দোয়া করে দেয় তাহলে আটক হবে না কিন্তু আল্লাহর এই অর্থ নিয়েছেন বলছেন যে তারা রুকিয়া সরিয়া নিজে চায় না নিজে না চাইলে ঠিক আছে তাহলে নিজে না চাইলে জানলাতে যেতে পারবেন এটা আরেকটা অর্থ নেওয়া হয়েছে কয়েকটি অর্থ এর ব্যাখ্যার মধ্যে এসেছে যাই হোক আল্লাহর উপর তাওয়াক্কলের শেষ কথা ছিল এই হাদিসির মধ্যে ও আল্লা রববিহীম ইয়ে তারা আল্লাহর রবের উপরে করে। তাওয়ালে এমন কোন চিকিৎসা করতে গেলেও কাজ করতে গেল যেন আল্লাহ তালার উপর তাওয়াক্কল কম না হয় এগুলো উচিলা হইতে পারে তো কাজের সর্বশেষ কথা হলো যে আল্লাহ তালার প্রতি যদি তাওয়াক্কল অত্যন্ত উঁচু মানের থাকে তাহলে আশা করা যেতে পারে জান্নাতি যাওয়ার জন্য চিকিৎসা করালেও ডাক্তারের কাছে থাকবে না। ঔষধের উপরে তাওয়াক্কল নেই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 জানা সত্ত্বেও সে কি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে কিছু গুণা মানুষের হয়ে যেতে পারে আর অনেক থাকতে পারে এরকম আরো দিয়ে একটা থাকতে পারে এই জন্য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 जक दान अर्थ पल बैंको बार्मिंग पाउंड उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बी जिश टाक पाठिएमेल कर समाधान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 বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বাংলায়